আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অত আলহামদুলিল্লাহ অবাত্রোতা ভাই ভোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন কোরআন হল আমাদের হৃদয় মরুর বাসন্তী বৃষ্টি বসন্তকালে মরুভূমির বুকে যখন বৃষ্টির ছোঁয়া লাগে তখন মরুভূমি সবুজ শ্যামলীমাময় হয়ে ওঠে সবুজ কিশলয়গুলো সেখানে উদ্গত হয়ে মরুভূমিকে দান করে প্রাণের শিহরণ কি এক দৃশ্যমান হয়ে ওঠে ঠিক আমাদের হৃদয় মরুর বুকে যখন আলকুরানের জ্ঞানের বৃষ্টি বর্ষিত হবে তখন হৃদয় মরু ইমানের চারা গাছে ইমানের সবুজ কিশলয়ে পরিপূর্ণ হয়ে সে গোটা বিশ্ববাসীকে বিস্ময়ে অভিভূত করে দেবে হৃদয়ের এই মরুতে তখন উদ্গত হবে গোলাপ লাল গোলাপ ইয়াসমিন গুলা রজনীগন্ধা হাসনা হেনা কত ইমানের চারা গাছ কত আল্লাহর ভরসার চারা গাছ আল্লাহ ভীতির কত কিশলয়। আল্লাহর ভালোবাসার কত তৃণলতা সেখানে উদ্গত হবে কোনাণ বৃষ্টি যদি হৃদয় মরুতে বর্ষিত হয় এজন্যই নবী মোহাম্মদুর রসুল্লাহ বানিয়ে দাও বসন্তকালীন বৃষ্টি মরুভূমি কে যা রূপান্তরিত করে রূপে রূপবান করে কোরআনিক বৃষ্টি দিয়ে আমার হৃদয় মরুকে ইমানের ত্রিনতা দিয়ে ইমানের ফুল গাছ দিয়ে ইমানের সব সবুজ শ্যামিলিমা দিয়ে আমার হৃদয়কে তুমি যত টেনশন যত অস্থিরতা জীবনে আছে কোরআন কে দিয়ে সব অস্থিরতাকে দূর করে এখানে স্থিরতায় আনয়ন করে দাও শান্তি এনে দাও ভবিষ্যতের যত আশঙ্কা আছে যত ভয় ভীতি আছে সব দূর করে দিয়ে নিরাপত্তার সৌগাদাও পারে গাছ দিয়ে অন্ধকার সেনাকে আলোকিত করে দিতে কোরআনেই পারে এই অস্থির ফিতে টেনশনগুলোকে দূর করে স্থিরতা আনন্দ প্রশান্তি নিয়ে আসতে কোরআনেই পারে আগামী দিনে দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দিতে কোরনের একটি মতবাদ শী কাল উত্তীর্ণ আমাদেরকে শিখতে হবে ছোট্ট একটি কথা আল্লাহ বলেছেন সুরাল বকরা তিরাশি নম্বর আয়াত অকুলু লিন্নাস হুসনা তোমরা বলো লিন্নাস মানব জাতির উদ্দেশ্যে হুসনা সুন্দর কথা মানুষের সাথে অসুন্দর কোনো কথা বলা যায় না আল্লাহ বলছেন মানুষকে সুন্দর কথা বল আপনার জীবনের মূল নীতি। আপনি যখন ঘরে থাকবেন সেখানেও আপনার শিশুরা আপনার স্ত্রী আপনার মাতা পিতা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে আপনার মুখ থেকে সুন্দর কিছু বানিয়ে তারা লাভ করতে পারে এই চেষ্টা আপনার থাকতে হবে আপনি যখন কোনো সমাজে থাকবেন সমাজের আপনার চারপাশের মানুষরা জাতে আপনার থেকে সুন্দর চাঁদ তো অত সুন্দর নয় আপনি যত সুন্দর চাঁদের কি এত সুন্দর একটি দন্ত পাটি আছে ছাঁদের কি এমন মায়াবি দুটো চক্ষু আছে চাঁদের কি এত সুন্দর দুটো রুজুগল আছে ছাঁদের কি এই রূপ আছে একটি সুন্দর মানুষ যতটা সুন্দর যাদেরকে সেই রূপ আছে নাই আপনি তার চেয়ে কি বলবেন আল্লাহরি প্রশংসিত ছাড়াই গোটা বিশ্বের মানুষকে আপনি আনন্দ দিতে পারবেন সেই ক্ষমতা আপনার আছেই কোনো টাকা লাগবে না টাকা দিয়ে সম্পদ দিয়ে কতজনকে খুশি করতে পারবেন সারা বিশ্বের সবা কোটি মানুষকে টাকা দিয়ে সুখী করবার মতো শক্তি সামর্থ্য আপনার নেই কিন্তু আপনার হৃদয়ের ভাবকে মার্জিত ভাষায় রূপ দিয়ে আপনি মানুষের কাছে পেশ করবেন অকুল উলিন মানুষের সামনে সুন্দর কথা বলো সুন্দর কথা বলা কিন্তু সহজ ব্যাপার নয় কথা একটা সুন্দর মন তৈরি করতে পারলেই সুন্দর না বলা যাবে বলো সুন্দরতম কথাটি তারা যাতে বলে সুরা আলান কাবুত উনত্রিশ নম্বর সুরা আলানের ছেচল্লিশ নম্বর আয়তাল বলেছেন হতে পারে তোমার সাথে অন্য ধর্মের লোকেরাও আছে কোনো ধর্মীয় বিতর্ক হয়তো তুমি করবে কিন্তু মনে রাখবে কোনো অশ্লীল বিতর্কে জড়িয়ে যেও না তোমার ভাষা যাতে অসুন্দর না হয় শ্রুতি হয় তোমার ভাষা যাতে শ্রুতি মধু হয় তোমার জীবনের মধ্যে তো কোনো হার্ড নেই শক্ত কোনো অস্থি নেই তাহলে তোমার কথাটা শক্ত হবে কেন এটা হার্ড হবে কেন নরম জীবাতে নরম কথাই তো মানাবে তুমি নরম কথা বলে সুন্দর তোম কথা বলো কাবুতে শেষালা বলেছেন সেখানে কঠোরতা সুন্দর যেখানে কঠোরতা করা উচিত সেখানে নরম কথাটা কিন্তু অসুন্দর সৌন্দর্যটা আপেক্ষিক বিষয় সাধারণ অবস্থায় নরম কোমল সফট কথা যেটা এটাই সুন্দর মানায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফট কথাটা কিন্তু সেখানে একটু শক্ত ভূমিকা নিলে ভালো লাগে সুন্দর একটা জিনিস দেখুন এই জিওবা নবীজি বলেছেন আল ফামু আল ফরাজ মানুষকে সবচেয়ে বেশি জাহার নামে নেবে তার এই জিওবা আর তার তার দেহের ছোট্ট দুটো অঙ্গ তাকে সবচেয়ে বেশি জাহার নামে নেবে যে আমার জন্য দায়িত্ব নেবে তার দুই চোয়ালের মাঝে যে ছোট্ট জিউ বাটা আছে তার দুই উরুর মাঝে যে তার লজ্জাস্থান আছে এই দুটো জিনিসের যে দায়িত্ব নেবে যে এই দুটো জিনিস আল্লাহর বিধান মতো আমি ব্যবহার করবো পরিচালনা করব। যদি কেউ এই দায়িত্ব নেয় তাহলে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব নিলাম কত বিশাল কথা অকুলনা আছে হোসনা মানুষের সামনে সুন্দর কথা বলো এই আয়ারটিতে হোসনাকে আরেক ভাবে আল্লাহ তালা পড়েছেন অকুল উলিনে হাসান মানুষের সামনে হাসান কথা বলো ওই কথা বলো যে কথার মধ্যে সৌন্দর্য আছে ভালো কিছু লুকি আছে মনে রাখবেন আপনার প্রত্যেকটি কথা কিন্তু একটা ব্যয় প্রত্যেকটি কথা একটি খরচ একটা ব্যয় দশটি টাকা যেমন আপনি দিয়ে দিলেন দশটি রূপই আপনি কাউকে দিলেন এটা ব্যয় হলো। দশটি কথা যে বললেন এটাও ব্যয় শরীরের কত ক্যালোরি আপনি ব্যয় করে ফেললেন টাকা ব্যয় করলে যেমন আপনার একটা সম্পদ গেল কথা বললেও আপনার দেহের একটা সম্পদ চলে গেল। অনেকগুলো এনার্জি চলে গেল ক্যালোরি বেরিয়ে চলে গেল আপনি আপনার শক্তি পুড়িয়ে ফেললেন কথা বলার মাধ্যমে অথবা এটা কিন্তু ব্যয়ের মধ্যে ধরা হবে এবং যদি আপনি কাউকে শোনান এটা তাকে একটি কথা দান করলেন অতএব অকুরুল্যাসে হোসনা ইসলামের মূলনীতি হলো যে জিউবা দিয়ে মানুষ যাতে সুন্দর কথা বলে সাহিব মুসলিম একটি হাদিস বিশ্বাস করে সে যদি কথা বলে যাতে ভালো কথা বলে আর যদি সে চুপ থাকতে চায় ভালো কথা যদি জানা না থাকে তাহলে যাতে সে নিরবতা পালন করে নিরবতাও একটা আবাদত চুপচাপ থাকা এটাও একটা আবাদত হান আল্লাহ অতএবা সে প্রিয় ভাই বোনেরা পৃথিবীতে যত জিজ্ঞাংসা যত হানাহানি যত মারামারি যত জীবন পাঁচ হয় এর অধিকাংশের পেছনে মানুষের কথাই সবচেয়ে বড় ভূমিকা রাখে মানুষের কথাই দায়ী হয় একটা কথার কত বড় মূল্য একটি কথা আপনাকে চির জান্নাতই বানিয়ে দিতে পারে আপনি বললেন লা লাহাই একটি ছোট্ট কথা আপনার জন্য জান্নাতকে অজেব করে ফেললো মানে কাল ই দাখাল জান্ন শাহী বুখারিস শাহী আদিস যেই ব্যক্তি লাইল ই বললো সে জাননাতে যাবে ছোট্ট একটি কথা একটা কথার কত ক্ষমতা লাইলা বলার পরে যত পাপ থাকুক আল ইসলাম ইসলামের সমস্ত পাপ ধ্বংস করে ফেললো এই ছোট্ট বাণীটি আবার একটি ছোট্ট কথা আপনার পুরো জীবন ধ্বংস করে ফেলতে পারে যেমন বনি ইসরাইলের এক ব্যক্তি তার একজন বন্ধু ছিল বন্ধুটা পাপ করতে গুণা করত আর এই বন্ধুটি সে পুণ্যবান ছিল ভালো কাজ করত তো একদিন এক পর্যায়ে সে তার বন্ধুকে বলল অন্য আল্লা কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কসম করে সে বলল তারপরে কি হলো তার জীবনে ইনশাল্লাহ একটু পরে আমি আপনাদেরকে জানাবো তবে এর আগে আমাদের সময় হয়েছে একটি বিরতির আমরা একটি সাময়িক বিরতিতে যাচ্ছি বিরতি শেষে আবারও হাজির হবো আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধানের আসরে আশা করি আমাদের সাথে থাকবেন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 देख इन श्रेष्ठत कलर साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश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 দেখুন ভাই বোনেরা বানিসালে সেই লোকটি সে তার ওই বন্ধুকে পাপি বন্ধুকে বলেছিল ক্ষমা করবে না আল্লাহ ওই যুগের নবীর মাধ্যমে এই ব্যক্তির কাছে সংবাদ পাঠালেন এ হাদিসটা কিন্তু আছে। আল্লাহ বললেন ও আহ্বাত আর তোমার সব আমল বরবাদ করে দিলাম একটা কথা আবু হরাইরা হ্রদ আল্লাহ বলতেন একটা ছোট্ট কথা এ মানুষটির উনি ধ্বংস করে দিল আখেরা তো ধ্বংস করে দিল আল্লাহ কাকে ক্ষমা করবেন না করবেন এটা আল্লাহর ব্যাপার কে যাহান নামি হবে কে জান্নাতি এটা আমি আর আপনি বলতে পারি না যে উনি জান্নাতি আমি বলতে পারি না যে তুমি জাহান নামি তাহলে নিজের উপরে সেই পরিণতি আসতে পারে না মিন জাহিক যেমন ওই ব্যক্তির অবস্থা হয়ে গেল এজন্য অকুল উলিনে হোসনা মানুষের সামনে মানুষকে সুন্দর কথা বলো হাসান কথা বলো হাসান কথার মধ্যে ইসলামের সব কথাই হাসান নবীজি বলেছেন জান্নাত উপার্জন করতে পারে মানুষকে সুন্দর কথা বলে এটা একটা সুন্দর চরিত্রের অনেক বড় দিক নবুজি বলেছেন আকসার ওসন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে আল্লাহর ভয় তাকোয়া সে তার অন্তরে আল্লাহকে ভয় করে শ্রদ্ধা করে আল্লাহর প্রতি তার ভয় শ্রদ্ধার কারণে সে পাপা যায় না অন্যায় কাজে যায় না সে নামাজ করে না সে রোজাভঙ্গ করে না জাকাত ফরজ হলে দরিদ্র মানুষকে জাকাত থেকে বঞ্চিত করে না আল্লাহর বিধানগুলো সে পালন করে তাকোয়ার কারণে এই তাকুয়া তাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে তারপরে সবচেয়ে বেশি জান্তে নেবে ওই মানুষটিকে যার চরিত্র সুন্দর হসনল হলুক তার কথা মিষ্টি ব্যবহার সুন্দর ইন্দর রাজুল লাইকু দা যাতে সোলুকি নাল্লা হিসাল বলেছেন একজন মোমিন তার সুন্দর আচরণ মার্জিত ভাষা এসব কিছু দিয়ে ওই ব্যক্তির মর্যাদায় উন্নীত হতে পারে যে ব্যক্তি সারা রাত জেগে নফল পড়ে আর সারা দিন সে নফল রোজা পালন করে তার সমান মর্যাদা সে লাভ করতে পারে তার এই সুন্দর কথার মাধ্যমে তাহলে সুন্দর কথা কত বড় জিনিস নবী সাল্লা সাল্লামের সামনে একবার কতিপ আসলো এসে আলাই মুখের বললো থেকে একটু দুর্বোদ্ধ ভাষায় বললো লোকেরা বুঝলো যে তারা সালাম দিল মা এ সারদীয় সেখানে ছিলেন মানে সাম মানে মৃত্যু সালাম মানে শান্তি কিন্তু সাম মানে হলো মৃত্যু তারা লাম বিসর্জন দিয়ে বাদ দিয়ে তারা বললো কি আসসালাম আলাইকুম অর্থাৎ হে রাসুল আপনার উপরে মৃত্যু নাজিল হোক আপনি মরে যান নজবুল্লাহমায়িকার্লাহা শুনলেন শুনে তিনি বললেন তোমাদের আলাইকুম আর আল্লাহর অভিশাপ নেমে আসো ঘরোয়া পরিবেশে কথাটা নবীজির কাছে অপছন্দ হল আয়সা এমনভাবে কেন বললে একটু অসুন্দর ভাষায় তাদেরকে তুমি লানত দিলে আবার শুনিয়ে সাম বা মৃত্যুর অভিশাপ দিলে এটা পছন্দ করলেন না নবীজি তিনি বললেন আয়সা সবচেয়ে খারাপ মানুষ কে আমাদের ময়দানে সে হবে মান তারা কখন নাস ইত্যকা ফুহসি যার অশ্লীল কথা অসুন্দর কথার ভয়ে মানুষ যার পাশে যেতে চায় না গেসতে চায় না এই লোকটা খুব খারাপ হবে কে আমাদের ময়দানে তো আয়সা বললেন ইয়ারা সরাল আপনি কি শুনেনি তারা কি বলেছে আপনাকে নবীজি বললেন তুমি শুনো আমি কি বলেছি আমি তো বলেছি ওয়ালাইকুম সব তারা বললো কি আসসালাম আলাইকুম আপনার উপরে মৃত্যু হোক তোমরা যা বলেছ সেটা তোমাদের উপরে পদিত হোক এখানে শুধু ও আলাইকুম বলাতে তো বাহ্যিক কোনো অশালীনতা নেই নবী সাল্লাহিসাল্লাম এগুলোর দিকে কি সুন্দর খেয়াল রাখতেন অকুল উলিনে হোসনা মানুষকে সুন্দর কথা বলো ভালো কথা বলো মানুষকে তাহিদের কথা বলো শিরিকের কথা বলো না জিনিস জিনিস। মানুষকে কবর পূজার কথা বলো না, মানুষকে আল্লাহ না মসজিদ মুখী হওয়ার কথা বলো মানুষকে কোনো ওলি আউলিয়ার কাছে ধর্ণ দেওয়ার কথা বলো না আল্লাহর কাছে তার জিজ্ঞাসা নিয়ে তার অভাব নিয়ে ধর্ণ দেওয়ার কথা বলো মানুষকে বেদাতের কথা না, মানুষকে সন্ন্যতের কথা বলো মানুষকে নবীজিকে সালাতাম দেওয়ার কথা বলো মিলান পড়ার কথা বলো না যে মানুষকে গান শেখাবে তুমি মানুষকে কোরআন শিখাও আর রহমান আল্লা কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছে। তুমি কোরআন শেখাও কোরআনের কথা বলো খাই আল্লা কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাগরিক সবচেয়ে মূল্যবান কথা বললে না তুমি কি জানো কোরআন ফার মর্ম কি কোরআন ফার মর্ম হলো রব্বুর আলমিনের সাথে কথা বলা সব আল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলছো কোনো মোবাইল যোগাযোগ নয় স্কারিও নয় কোন কিছু নয় কথা বলা তাহলে মানুষকে সেটাই বলো সেই দাওয়াতে দাও যে সৌন্দর্য আছে যেটা আমরা যখন ঘরে থাকি তখন তো আল্লাহ কত সুন্দর বলেছেন যেমন সোরা পানি ইসরায়েলের মরে তাল্লা বলেছেন মা বাবা উভয় অথবা একজন যদি তোমার কাছে বার্ধকে উপনীত হয় তোমার কাছে তোমার কাছে মা বাবার জায়গায় ওখানে যদি তারা বার্ধকে উপনীত হয় তাদের মনে দুঃখ আসে এমন কোনো কথা বলো না তাদের মনে অশান্তি আসে এমন কোনো কথা বলো না অথবা তাদের খ্যাদমত করতে করতে বিরক্ত হয়ে উফ নিজের ক্ষেত্রেও তুমি বলোনা তাহলে তারা মনে ব্যথা হবে যে আহা ছেলেটা আমার সেবা দিতে দিতে এখন বিরক্ত হয়ে গেছে এটাও একটা কষ্টের কারণ হবে কত সুন্দর কথা বলত হর হোমা তাদেরকে কোনো হুমকি ধমকি দিও না করো না অকুল্লিমা তাদের উভয়কে এমন কথাই বলো যে কথা সার্বিক সুন্দর ইসলাম এভাবেই মা বাবার সাথে কথা বলতে বলেছে একজন ভিক্ষুক এসেছে এখন হয়তো ভিক্ষা দেয়ার মতো কিছু নেই তুমি যদি বলো সুখমতো যে থাকবো সে সুযোগ মনে হাত দিবানা এটা বিরক্তি প্রকাশ করলাম এটা হলো না কেন তুমি টাকা দাও আর না দাও একটা সুন্দর কথা তো দান করতে পারতে এটা তো বড় দান আল বলেছেন একটা সুন্দর কথা এমন একটা ক্ষমা পরায়ণতা এটা ওই দানের চেয়েও উত্তম যে দানের পরে তুমি মানুষকে কষ্ট দাও যে দানের পরে কষ্ট আসে মানুষকে গালিগালাজ করা হয় তাচ্ছিল্য করা হয় ফকিরকে কে অপমান করা হয় সেই দানের সুন্দর কথা দিয়ে ক্ষমা করে দিয়ে তাকে বিদায় করে দিয়ে আরো উত্তম আরো ভালো বলছেন বিক্ষোকে তোমার কাছে কিছু চাইতে এসেছে তাকে কোন হুমকি ধুমকি দিও না ভৎসনা করো না তাকে একটা সুন্দর কথা বলো সোরা বলেছেন তার মনে অনেক শান্তি দেবে অথবা কার কাছে গেলে কিছু পেতে পারে তার দিশা দিয়ে দাও যে ভাই আমার কাছে আজকে নেই অমুকের কাছে যাও সেখানে তুমি কিছু পেতে পারো অথবা আমি একটা কিছু লিখে দিচ্ছি যাও এটা নিয়ে ওর কাছে যাও দেখো কিছু পাওয়া যায় কিনা অর্থাৎ তাকে একেবারে বঞ্চিত করো না একটু কিছু তার জন্য তুমি রেখে দিও প্রিয় ভাই বোনেরা এইভাবে সমাজে যখন আমরা চলতে যাই সমাজের অধিকাংশ অশান্তি কিন্তু কথা থেকে হয়। বলেছেন। সমাজ তোমাদের এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কিছুতেই কোন টিটকারে বিদ্রোপ করোনা আচ্ছা হতে পারে যাদেরকে বিদ্রোহ করছো বিদ্রোপকারী দিচ্ছে তারা আরো ভালো সমাজ আল কাব কাউকে কোন খারাপ উপাধি দিয়ে কষ্ট দিও না বেসালিস এটা ফাঁসা কি করা ইমানের পরে কাউকে গালি গালাস করা অশালীন বক্তব্য দেয়া কারো বিষয়ে এটা কি কাজ ইমানের পরে এটা কত নিকৃষ্ট তাহলে একটা মানুষকে অসুন্দর কথা বলা কিন্তু এটা এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত খারাপ বলেছেন সাহি মুসলিমের একটি সহিদেশ ইমান পর্বে এসেছে সেবাবুল মুসলিমে ফুসুকুন একজন মুসলিমকে একটা মন্দ কথা বলা এটা ফাঁসেকি কাজ কবিরা গুণা কুফরন তার সাথে মারামারি করা একটা কুফরি গুনা নহম জাহিক তিনি আরো বলেছেন বলা। ভাবে দলের ছাড়া কাউকে বলা তার বংশ ধরে তাকে গালি দেয়া এটা একটা কুফুরি কাজ কত বড় কথা কোরআনে করিমের আলফুর কল্লা বলেছেন জাহিলু নু সালামা জাহেল যখন মুসলিমদেরকে কোনো খারাপ কথা বলে তখন মুসলিমরা তার জবাবে সালাম বলে বিদায় হয়ে যায় একটা সুন্দর কথা বলে সেখান থেকে বিদায় হয়ে যায় অসুন্দর কথার জবাবে অসুন্দর কথা নিয়ে আসে না এটা একটা মূল নীতি মানুষ সুন্দর আল্লাহ সৃষ্টি মানুষ সুন্দরকেই পছন্দ করে মানুষ সৌন্দর্য প্রিয় একটি প্রাণী মানুষকে সৃষ্টি করেছেন এই স্বভাব দিয়ে যে আপনি সুন্দর দিলে সুন্দর বললে সেদিন আপনি মৃত্যুবরণ করবেন মানুষ বলবে এই লোকটি বড় অমায়িক ছিল বড় ভালো ছিল চারটা লোক যদি এভাবে আপনাকে সাক্ষ্য দেয় যে আপনি ভালো ছিলেন জান্নানি বলছেন এই ব্যক্তির জন্য তখন জান্নাত পাওয়া আল্লাহর উপরে ফরজ হয়ে যায় আমরা স্মরণে রাখি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন नाम करो जो जकत दिए सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব নিশ্চয়ই যে আল্লাহর সাথে হয় हराम जहान नाम अवधारित्लाद कल रत एगारोट्रचार सकाल दस टाय बांगल